আসসালামুকমতারকিলামস্তিন ওনিল ফল ওশাহ মহমদন আব্দ রসুল আ فإن خير الحديث كتاب الله আজকে যারা पीट ि भी बांगल संग दिए सकल के आतरिक अभिनंदन जानिए आजकल आलोचना शुरू करते चले आजकर अधिवेशने इन्शा अल्लाह अपन साथे कथा इसलमेज जुणगल के पचंद करबी मोहम्मद सोल्लासल्लम जे चरित्रगुल जे गुणगुलो के पचंद गुणगुली और प्रथम जेने नीब से गुणगुली की सुप्रिय दर्शक इसलमुख गवेषणा करी एक, एक चिंता करी देखते पाई इसलम हल एकपूर्ण जीवन व्यवस्था एकपूर्ण दिन जारे सकल दिक नहीं आलोचना एमक अपन छोटे दिक्कत जे दिशी केोखे देखी से दिक्कत नहीं आलोचना होते टयलेटे प्रवेशयलेटे बेर ये एक तुच्छ जिनने इसलमर कि दिक्कशना रही है सेगल के वास्तव हु में रूपदाना उचित अनुरूप भावे बला जीते सकल सेक्टर नबी सल्लाम उत्तम चरित्र रे भो दिक रहा जिकगल विभिन्न माध्यम शुने जेगो केसलम उत्तम आदर्श साथे साथ छ आदर्श एम किुण जे गुणगुली के इसलम ग्रहण करम गुण अथवा निकृष्ट गुण जे गुणगुली नोम सोल्लाहु आलिस्ल्लम कखई छाव मिनरा जरा आल्लाश्वसी जरा महमबुल आलमीन के रब ब्रहण करबी मोहम्मद सोल्लासल्लम के नबी हिसेबी स्वीकृति दिए तर मजेगुल खराब गुणगुलचित नई सुशक मोहानबल इल नंबर आय तुम, तुम। भलो करो जी तुम्हारे माधे थे भलो आचरण जो तुम्हरा करो तो भलोटी हल ये तुम्हारे जो असुम आर जो तुम्हारा खराब करो को क्या तुम्हारा करो অন্যায় আচরণ যদি তোমরা করো তাহলে সে আচরণটিও ফালাহা এটি তোমাদের নিজেদেরই জন্য তোমাদের একটার জন্য সেটি তোমরা খারাপ কাজ করে চলেছ এবং এই আয়াত থেকে আমরা স্পষ্ট হতে পারি কেউ যদি ভালো কাজ করেন তাহলে ভালো কাজের বিনিময়ে মাহানবুল্লাহ আমিন তাকে উত্তম প্রতিদান দান করেন প্রাণপ্রিয় উপস্থিতি আজকে তাহলে আমরা ইসলামে যে গুণগুলিকে গ্রহণ করে নেই এ ধরনের গুণ যদি আমরা আলোচনা করি আমরা একে অপরের সাথে শেয়ার করি তাহলে আমি আশা করি বিষয়গুলো আরও অনুধাবন করতে পারব আমাদের বোঝার জন্য সহজ হবে তাহলে আসুন আমরা কিছু গুণ যেই গুণগুলি ইসলাম গ্রহণ করে নিন এই ধরনের কিছু গুণ নিয়ে আলোচনা করি আপনি বলবেন যে সবচেয়ে নিকৃষ্ট গুণ যেটি কেউ পছন্দ করে না তার মাঝে সর্বনিকৃষ্ট গুণ হতে পারে আফজল অন্যায় করা এই অন্যায় জিনিসটি কেউ পছন্দ করেন না তাহলে আমরা কয়েকটি গুণের কথা বলবো যেই গুণগুলি আশা করি আপনারা আমাদের সাথে কথা বলবেন যে এই আমরা কেউ পছন্দ করি না তার মাঝে জোল একটি গুণ অনুরূপভাবে হিংসা হিংসা কে পছন্দ করে এ কোনো মানুষ এ কথা বলতে পারে যা হিংসা করাকে পছন্দ করি আর যিনি করেন আমরা বলেছি যে তার মাঝে কিছু সমস্যা আছে আর যে সমস্যাগুলো নিয়ে আমি আমরা কথা বলব আপনাদের সাথে কথা বলবো যেই সমস্যাগুলোর কারণে यही खराब गुणगुलि अनुत्तम गुणगुली क्यों ग्रहण कर फेले आर जखनी बोलो उत्तम गुण इसलम जे गुणगुली दिएम मन करें सत्यकथा बोला मानुष के सहयोगा करा रबुल्जत के भय जतगो भलो गुण आ सबगर प्रतिदान आलम दान करें और जख जे गुणगुली अनुत्तम गुण जे गुणगुली नबी मोहम्मद आलहीसलम छा से गुणगुलि कौरो যদি থেকে থাকে তাহলে তার মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হবে কারণ মহানবুল আলমিন এরশাদ করেন ওয়াইন আসা ফালাহা জেনে রাখো যদি তোমরা খারাপ আচরণ করো যদি তোমরা অন্যায় করো যদি তোমরা পাপ কাজ করো তাহলে তার বিনিময় তোমাকে দেওয়া হবে আর তার বিনিময় হবে নিকৃষ্ট বিনিময় আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামের যে সঠিক গুণগুলো সেগুলোকে গ্রহণ করা তৌফিক দান করুন এবং ইসলামে যেই গুণগুলি নাই ইসলাম যেই গুণগুলিকে পছন্দ করেনি সেই গুণগুলি থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুন প্রাণপ্রিয় দর্শক তাহলে আমরা বলছিলাম হিংসা করা একটি গুণ যেটি কেউ পছন্দ করি না অনুরূপ গীবত করা আমার অন্যায়গুলো অন্যের কাছে বলে দেওয়া এটিও আমরা কেউ পছন্দ করি না আল কেদ মিথ্যা বলা এটিকেও আমরা কেউ পছন্দ করি না আল কেবের যেটি হলো অহংকার করা সেটিকেও আমরা কেউ পছন্দ করি না সোজন আপনার সম্পর্কে খারাপ ধারণা করা হবে অন্য কথা বলা হবে কুচিন্তা করা হবে এটিকেও আমরা কেউ পছন্দ করি না যে আমার সম্পর্কে কেউ খারাপ ধারণা করুক অনুরূপভাবে রিয়া মানুষ দেখানোর জন্য আল্লাহর কাজকে করা যেটি আমরা কেউ পছন্দ করি না অনুরূপভাবে আমরা বলতে পারি কাউকে দান করার পর কাউকে কিছু দিয়ে দেওয়ার পর তাকে আবার খোটা দিয়ে তার দানের কথা বলা এটিও আসলে কেউ পছন্দ করে না অনুরূপভাবে আমরা বলতে পারি গ্রীষ্ম ধোকা ধোকা কোনো ক্ষেত্রে কেউ গ্রহণ করতে চান না শেষে আমরা বলবো जेजे गुणगुलि तर जे निकृष्ट आो गुण होते आपनी वादा दिए वादा पूर्ण ना करा आज के गुणगुलि शेयर सुप्रिय दर्शक ये गुणगुलि मूलत आो गुण होते गुणगुली अधिक खराब एवं इसलम कख ग्रहण करते गुणगुली हमारा कथा इनशाल्ला धारावािक भावे आगामी अधिवेशनगूलते अपन साथ जे इसलमेजे अनुत्तम गुण इसलम जो गुणगुली के ग्रहण कर नहीं गुणगुली हमारे धारावाहिक भाव में कथा बोल आशा करब अपा संग देवें रब्लासुना सोरतुल इस बी इसराइल सत्तर नम्बर आयत इश करें वाल्रमना आदमी आदमेर सन्तान के सम्मानित करी महमबुल आलमीन সম্মান দিয়েছেন ও হামাল না হুম ওয়াল বাহার এবং সমুদ্রে এবং স্থলপথে এবং জলপথে তাদেরকে তিনি বাহনের ব্যবস্থা করে দিয়েছেন তারা উভয় স্থানে চলাচল করতে পারে ও রজা মিনা তৈবাত এবং তাদেরকে তিনি উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আহারের ব্যবস্থা করেছেন ও ফদল না হুম আলা ক্যাফির খালাক না তফলা এবং ওহানবুল আলমিন তার যে অসংখ্য সৃষ্টি তাদের অনেক সৃষ্টির মাঝে তাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন সুপ্রিয় দর্শক আরও কিছু আয়াত যেগুলো আমরা আলোচনা করতে পারি যে আয়াতগুলির মাধ্যমে আমাদের শ্রেষ্ঠত্বের তিনি ঘোষণা দিয়েছেন আর এই শ্রেষ্ঠত্ব হল মানুষের জন্য আমার এবং আপনার জন্য যখন আমরা আমরা হলাম শ্রেষ্ঠ জীব শ্রেষ্ঠ মানুষ তখন আমাদের মাঝে যত ধরনের নিকৃষ্ট গুণ খারাপ গুণ অনুত্তম গুণ এগুলো তো আদৌ সভা পায় না কারণ যিনি হবেন শ্রেষ্ঠ যিনি হবেন সর্বোত্তম যিনি হবেন সবচেয়ে ভালো তার মাঝে গুণ থাকবে দিক থাকবে যেগুলো ইসলাম ভালো চোখে দেখেছে মানুষ যেগুলো ভালো মনে করেন সেগুলো তাদের মাঝে থাকবে তাই মোহানবুল আলম এরশাদ করেন ওয়াজজাইতুন, ওয়িন ওয় ওয়িন বালাদিল আমিন লাকদ খালাকাল ইনসানা ফি আহসানি তাক তিনি এই সুরার তিনটি আয়াত অন অতুর এখানে বেশ অনেকগুলো তিনি শপথ খেয়েছেন শপথ ব্যবহার করেছেন আর শপথ সম্পর্কে আমাদের ধারণা আছে যে শপথ করা হয় কোনো একটি বিষয়কে গভীরভাবে বোঝানোর জন্য দৃঢ়ভাবে বোঝানোর জন্য শপথ ব্যবহার করা হয় মহানবুল আরামিন তিনি যেই জিনিসগুলো গভীরভাবে বুঝাতে চেয়েছেন দৃঢ়তার সাথে বুঝাতে চেয়েছেন সেখানে তিনি এই শপথ ব্যবহার করেছেন যেমন এই সুরাতে তিনি শপথ ব্যবহার করেছেন তিন ফলের জৈতুনের ফলের তিনি শপথ করেছেন আর ওয়াহাদাল বালাদিল আমিন পবিত্র মক্কানগরীর শপথ এরপরে তিনি ঘটনা বর্ণনা করেন কারণ শপথগুলো শপথ খাওয়া হয় কোনো একটি জিনিসকে গুরুত্ব দিয়ে বোঝাতে হলে আমরাও অনেক সময় শপথ ব্যবহার করি এবং আমাদের শপথের নীতিমালা আছে রব্বুল এজ্জাতের যে শপথের নীতিমালা তিনি যা ইচ্ছা করেন যেভাবে ইচ্ছা করেন যে বস্তুতে ইচ্ছা করেন সে বস্তুতে তিনি শপথ গ্রহণ করতে পারেন তাই তিনি এখানে তিন জয়তুন এবং মক্কানগরী ইত্যাদি শপথ গ্রহণ করেছেন কখনও তিনি সূর্য চন্দ্র ইত্যাদি বিষয়ে তিনি শপথ গ্রহণ করে থাকেন সুপ্রিয় দর্শক শপথের ক্ষেত্রে নীতিমালা হলো আমার আপনার নবী মহম্মাল আলুসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি শপথ গ্রহণ করতে চাই সে যেন আল্লাহর নামে শপথ গ্রহণ করে যথেষ্ট হবে তাহলে আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করব। এবং আল্লাহ ছাড়া অন্য নামে পিতামাতা ছেলে সন্তান খাদ্য দ্রব্য আনুষাঙ্গিক যে বিষয়গুলি সেগুলো নিয়ে আমরা কখনও এ ধরনের শপথ গ্রহণ করতে পারি না সুপ্রিয় দর্শক তাহলে আমরা আমাদের সৃষ্টির কথা বলছিলাম মহানবুল আলমিন সৌরত্তিনে এ শপথ গ্রহণের পরে তিনি বলছেন ফি নিশ্চয় আমি মানুষকে সুন্দর আকৃতিতে। সুন্দর রূপে আমি তাকে তৈরি করেছি। আর আপনাকে যখন সুন্দরভাবে তৈরি করেছেন আপনাকে যখন তিনি সম্মান দিয়েছেন সকলের উপরে তখন আপনার আচরণ হবে উত্তম এবং যত অনুত্তম আচরণ সবগুলো আপনাকে পরিহার করতে হবে সুপ্রিয় দর্শক ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো আসসালামু আলাইকুম আহমতুল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 জীবনের সকল ক্ষেত্রে রাসোল্লা সাল আলি ওয়াসাল্লামের সোনাতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শক সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন তার সে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 আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস বাংলায় পথ প্রদর্শক আলকুর করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য ইসলামের মূল নির্দেশন গুলো কি কি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 पवित्र विशुद्ध जीवन जापन कर दिए निर्देशना दर्शक মোহান্নবুল আলমিনের আমরা আয়াত করেছি তিনি বলেছেন তিনি আদম সন্তানকে সম্মান দিয়েছেন আর এই সম্মান হল মোহান্নবুল আলমিনের পক্ষ থেকে অনুরূপ সুরা তিন নিয়ে আমরা আলোচনা করছিলাম মোহান্নবুল আলমিন আমাদের সৃষ্টি নিয়ে কথা বলছেন লাকদ ফি নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম আকৃতিতে আহসান সবচেয়ে উত্তম হাসান বলেননি সুন্দর আর যখন আহসান বলা হবে অতি সুন্দর যে সুন্দরের উপরে কাঠামো দিক তিনি সুন্দর সম্মানের দিক থেকে সুন্দর মানের দিক থেকে সুন্দর আকৃতির দিকে সুন্দর সব দিক থেকে তিনি সুন্দর এই ক্ষেত্রে আমরা বলবো বলব মহানবুল আলমিন যখন আমাকে আপনাকে অতি উত্তম রূপে সৃষ্টি করেছেন এবং অতি উত্তম রূপে সৃষ্টি করে আমাকে আপনাকে তিনি অতি উত্তম যে স্থান সে স্থান নির্বাচন করেছেন আর তা হলো জান্নাত জান্নাত আমার এবং আপনার জন্য মমিনদের জন্য যারা আল্লাহকে গ্রহণ করে নেবেন এবং শরীয় প্রদর্শিত যে নীতিমালা যে সুন্দর আচরণ সে আচরণগুলোকে গ্রহণ করে নেবেন তাদের জন্যই হলো মোহানবুল আলম জান্নাত তৈরি করেছেন পক্ষান্তরে তাদের জন্য না যারা ইসলামের সুন্দর গুণগুলোকে গ্রহণ না করে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 মহান্নবুল আলমিন তাদেরকে সেই নিম্ন স্থানে সবচেয়ে নিচু মানে তাকে তিনি নিয়ে যান সুপ্রিয় দর্শক তাহলে আমরা বলেছি যে মহানবুল আমাদেরকে উত্তম ভাবে সৃষ্টি করেছেন এবং তার উদ্দেশ্য কিন্তু তাই মহানবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করার পর তিনি সর্ব উচ্চ স্থানে রাখবেন এই মর্মে তিনি কথা বলেন ওয়াদ ইউলিফুল্লাহ মিয়াদ সুরাতের বিশ নাম আয়াত আমরা তেলাবত করেছি মোহানবুল আলমিন তার প্রিয় বন্দাদের যাদেরকে তিনি অতি উত্তম রূপে সৃষ্টি করলেন তাদের স্থান সম্পর্কে তাদের সম্মান সম্পর্কে তিনি এ আয়াতে আলোচনা করেছেন তাদের জন্য মোহানবুল আলমিন ভয়ের কারণে লাদিন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 গ্রহণ করার আদেশ দিয়েছেন তারা গ্রহণ করেছে রবকে ভয় করে মাহমবুল আলমিন তাদের জন্য তিনি স্থান তৈরি করে রেখেছেন গো তাদের জন্য তৈরি করেছেন এবং প্রাসাদের উপরে আরো প্রাসাদ তৈরি করেছেন কারণ তাদের জন্য মহানবুল আলমিন জান্নাতুল ফেরদাউজ তৈরি করেছেন এবং সেগুলো হবে একটি রুমের উপর আরেকটি রুম অনুরূপভাবে এই ধরনের আমরা পৃথিবীর নমুনা পেশ করতে পারি পৃথিবীতে যেভাবে আমরা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 এই প্রসাদের উপরে আরও প্রসাদ তৈরি করেছেন এবং সুন্দর একটি দৃশ্য দিয়েছেন মিন তাহতিহাল আনহার যে তার নিম্ন দেশ দিয়ে নহর প্রবাহিত হবে নদীনালা প্রবাহিত হবে উত্তম তিনি দৃষ্টান্ত দিয়েছেন এরপরে তিনি কথা বলেছেন ওয়াদ এটি হলো আল্লাহর ওয়াদ এটি হল আল্লাহর ওয়াদা তিনি আপনার সাথে আমার সাথে ওয়াদা করেছেন আল্লাহ তালা তার ওয়াদা কখনোই ভঙ্গ করেন না মহানবুল আলমিন যে ওয়াদা করেছেন তার বন্দাকে তার প্রিয় বান্দাকে তিনি জান্নাতুল ফিরদাউস দান করবেন এবং অতি উত্তম তাকে স্থান দান করবেন সুপ্রিয় দর্শক ছাড়াও আমরা সুরাতুরক আলোচনা করলে আমরা পাচ্ছি মহন আলমা মু পঁচাত্তর এবং ছিয়াত্তর নামের আয়াত এই দুইটি আয়াতে একই ধরনের কথা বলেছেন যে তাদেরকে উলায় সবার তারা যে ধৈর্য ধারণ করেছিলেন তারা যে সৎপন্থী হয়েছিলেন দিনের উপরে অটল ছিলেন তাদের জন্য মহান রব্বুল আলমিন তাদেরকে প্রতিদান দান করবেন আর সে প্রতিদান হল জান্নাত উলাইকা ইকুদাউন আল গোরফাতা বেমা সবারু আল্লা তাদের ধৈর্যের বিনিময়ে তাদেরকে তিনি প্রাসাদ দান করবেন জান্নাত দান করবেন সেই প্রাসাদে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা তাদেরকে অভ্যর্থনা জানাবেন তাদেরকে আমন্ত্রণ জানাবেন এবং তাদেরকে সান্ত্বনার বাণী শান্তির বাণী তাদেরকে দান করবেন হান আল্লাহ আহমদে সুপ্রিয় দর্শক তাহলে আমরা আলোচনা করতে চলেছি যে ইসলাম হল অতি উত্তম একটি দিন বা ধর্ম আর ইসলাম সর্ব উচ্চ যে গুণগুলি সেই গুণগুলি আমাদের জন্য পছন্দ করেছে আর যত অনতম গুণ নিকৃষ্ট গুণ সেগুলোকে বর্জন করার আদেশ দিয়েছে এবং যারা সেগুলোকে গ্রহণ করবে তাদের শাস্তির যে বর্ণনা ঘটনা তিনি মাহনবুল আলমিন আমাদেরকে দান করেছেন আর যাদেরকে আল্লাহ তালা জান্নাত দিবেন তারা সেখানে অনন্তকালের জন্য থাকতে থাকবেন খালিদিরা ফিহা। তারা অনন্তকাল সেখানে থাকবেন আর সেই স্থান হবে যে হাস্যনাথ কর্মা সেখানে স্থল এবং অবস্থান স্থল সেটি কতই না সুন্দর কতই না আমাতময় আর কতই না সুন্দর সুপ্রিয় দর্শক অতএব আমাদেরকে যত ধরনের অনতম গুণ যার মাধ্যমে মহান রব্বুল আরামিন আমাদেরকে শাস্তি দিবেন। যার মাধ্যমে রব্বুল ইজাতের কাছে আমাদেরকে জবাবদেহি করতে হবে সেই গুণগুলি আমাদের সর্বদাই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 যে এক কারণ কি যে কথা আমরা বারবার বলেছি যারা ওয়ান্নায় করেন বা খারাপ গুণে গুণান্বিত তাদের মাঝে কিছু দেখা যাবে যে তারা কিছু কারণে তিনি এই গুণগুলিকে গ্রহণ করেছেন আর এক অসংখ্য কারণ হতে পারে আমরা কয়েকটি কারণের কথা বলতে পারি একটি কারণ হল যে এ ওয়ান্নায় গুণ যেগুলো আল্লাহ পছন্দ করেননি নবী মোহাম্মদ সাল্লি ওয়া সাল্লামের আদর্শও সেগুলো ছিল না এমন কি মানুষেরও পছন্দ করে না এর পরও তো আমরা কিছুক্ষণ মানুষেরই মাঝে দেখি তাহলে সেটি কেন এই ক্ষেত্রে কেনর যে প্রশ্ন এই কেনর প্রশ্নের উত্তর অনেক হতে পারে আমরা কয়েকটি শুধু কারণ বলবো। যেই কারণের ফলে একজন মানুষ অন্যায়কে পছন্দ করে নেই তার মাঝে আমরা প্রথম কারণ বলবো এটি মানুষের যখন স্বাভাবিক এই পরিবেশে গড়ে ওঠে এমন পরিবেশ যার কাছ থেকে যেই পরিবেশ থেকে সে অন্যায় দিকগুলি অন্যায় আচরণগুলি তিনি শিক্ষা অর্জন করেন শিক্ষা অর্জনের ফলে তার কাছে স্বাভাবিক হয়ে ওঠে তখন অন্যায়গুলিকে তিনি অন্যায় মনে করেন না বরং তিনি সেগুলোকেই নেয় হিসেবে ভাবেন তাহলে আমরা বলবো। যে এটি তার পারিপার্শ্বিকতা এই জিনিসটি বড় কাজ করে আর সাথে সাথে যেটি সেটি হলো তার বিয়াদ শিক্ষা ব্যবস্থা তার ফ্যামিলিগত সে ব্যবস্থা। তাকে দিক নির্দেশনার যে উত্তম ব্যবস্থা এই ব্যবস্থা না থাকার বলে সুপ্রিয় দর্শক আমরা প্রথম অধিবেশন শেষ করতে চলেছি ইনশা আল্লাহ আগামী অধিবেশনে অনুত্তম যে গুণ কেন মানুষ এ অনুত্তম গুণকে পছন্দ করে এই সকল বিষয় নিয়ে কথা হবে আশা করি আপনারা আমাদেরই সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাক তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লাহ আসলাম যেই জন্য ব্যবহার করছি সেজন্য ব্যবহার করতে হবে কার দ্বারা জন্য জাহাঙ্গীর इतिबृत्ति विश्वमयर क्रम विकास मंगलवार और शनिवार रत आठ टे पुन सम्प्रचार सकाल साढ़े छंग